আবু হাজিম ইবনু দিনার রাজিয়াল্লাহ তাল্লান্নতে বর্ণিত যে একদিন কিছু লোক সাহাল ইবনু সাজ সাঈদের নিকট আগমন করে এবং মিম্বরটি কোন কাঠের তৈরি ছিল এ নিয়ে তাদের মনে প্রশ্ন জেগেছিল তারা এ সম্পর্কে তার নিকট জিজ্ঞাসা করলে তিনি বললেন আল্লাহ শপথ আমি রূপে অবগত আছি যে তা কিসের ছিল প্রথম যেদিন তা স্থাপন করা হয় এবং প্রথম যেদিন এর উপরে আল্লাহ রাসুল সাল্লু আলসাল্লাম বসেন তা আমি দেখেছি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আনসারদের অমুক মহিলার বর্ণনাকারী বলেন সাহল রাজিয়াল্লাহ তাল আহ্ন তার নাম উল্লেখ করেছিলেন নিকট লোক পাঠিয়ে বলেছিলেন তোমার কাঠমিস্ত্রি গোলামকে আমার জন্য কিছু কাঠ দিয়ে এমন জিনিস তৈরি করার নির্দেশ দাও যার উপর বসে আমি লোকদের সাথে কথা বলতে পারি অতপর সে মহিলা তাকে আদেশ করেন এবং সে মদিনাহতে নয় মাইল দূরবর্তী গাবার ঝাউ কাঠ দ্বারা তা তৈরি করে নিয়ে আসে মহিলাটি আল্লাহ রসুল সাল্লু আলসাল্লামের নিকট তা পাঠিয়েছেন নাবি সাল্লাহ আলাই সাল্লামের আদেশে এখানেই তা স্থাপন করা হয় অতপর আমি দেখেছি এর উপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাত আদায় করেছেন এর উপর উঠে তাকবির দিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে রুকু করেছেন অতপর পিছনের দিকে নেমে এসে মিম্বরের গোড়ায় সাজদা করেছেন এবং এ সাজদা পুনরায় করেছেন অতপর সালাদ শেষ করে সমবেত লোকদের দিকে ফিরে বলেছেন হে লোকসকল আমি এটা এজন্য করেছি যে তোমরা যেন আমার অনুসরণ করতে এবং আমার সালাজ শিখে নিতে পারো